আসসালামু عليكم ورحمة الله ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalatu wassalamu ala nabiyina amin wa ala alihi washabihi ajmain wa ba'd shubho darshok ajke inshallah taala amra autoto gurutopurno ekti bishoy niye apnader shathe share korte chai jeti hocche amra agei jenechi allah subhanahu wa ta'ala qurani karimote ارشاد korechen wal fajri wal ayali al-ashr fajr er প্রথম দশ দিন করেছেন এই দিবসগুলোর মর্যাদার কারণে বিভিন্নভাবে আমাদের জন্য এই বারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রসুল সাল্লা সাল্লাম এই দিবসগুলোর মধ্যে নেক আমল করা ভালো কাজ করা আল্লাহ রাবুল আলমীর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে নৈকট্যের কাজ সেটা নির্দেশনা দিয়েছেন আমরা কিভাবে দিবসগুলোতে বেশি পরিমাণে জিকির করব বেশি পরিমাণে আল্লাহ আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ বলব এবং আসুন এখন আরেকটি বিষয় আমরা দৃষ্টি করতে চাই সেটা হচ্ছে ধীরজ মাসের এই প্রথম দশ দিনে আরেকটি বিধান আসল উল্লাহুল্লাহ দিয়েছেন যেটা আমরা বলতে গেলে আমাদের সমাজের মধ্যে একেবারেই উপেক্ষিত হয়ে আছে অথবা আমরা এ বিষয়ে না জানি বা জানতে পারিনি এমনটি মনে হচ্ছে হচ্ছে জিরাজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম যারা কোরবানি করবে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন থেকে উমেদ সাল্লাম আদি আল্লাহাল বর্ণনা করেন উমেদ সাল্লামার আদি আল্লাহাল বলেন তিনি বলেন হেলাল চাঁদ যখন উদিত হয়ে যাবে ও আর আদা আহদুকুমা আর তোমাদের কেউ যদি উদহা বা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করে ফাল ইউম শিখ সে যেন বিরত থাকে না এবং চুল কাটবে না এগুলো কাটা থেকে নিজেকে বিরত রাখতে হবে রাসুল্লাহ সাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে বলেছেন ফালাইয়া আইন শাহিহি ওয়া জিলি ওয়া আবফারিহি হুদাহি ততক্ষণ পর্যন্ত সে কোরবানি করবে কোরবানি করা পর্যন্ত সে নিজের চুল অথবা নখ থেকে অথবা কাটবে না এখান থেকে বুঝে যাচ্ছে মাঝে দ্বিমতো রয়েছে কোন সন্দেহ নেই একদল আলবাইকার বলেছেন এটি রাসুল উল্লাহ সুল্লাহ নির্দেশ দিয়েছেন বর্মে এই কাজটি করা ওয়াজিব আর এই কাজটি করা যদি কেউ এই কাজটি থেকে বিরত না থাকে অর্থাৎ নখ এবং চুল কাটা থেকে বিরত না থাকে তাহলে সে হারাম কাজ করলেও তার এটি হারাম হবে অর্থাৎ নখ এবং চুল কাটা যদি সে করার জন্য থাকে তাহলে তার এটি হারাম হবে মূলত সরাসরি আমরা এটাই উপলব্ধি করতে পারি আরেকদিন ওলামাই কালাম বলেছেন যে রাসুল উল্লাহ এখানে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মূলত ইস্তহবাব বা জন্য শূন্যতের জন্য এই বক্তব্যটি খুবই দুর্বল অধিকাংশ আহলুল তাকিক আহুল হাদিস মহাদিসিমগঞ্টাকে দুর্বল বলেছেন এই জন্য যেহেতু রসুল কোরবানি করতে ইচ্ছা করে তাহলে ফাল ইউম শেখ সেজন্য বিরত থাকে এখানে নির্দেশ দিয়েছেন আর নির্দেশ লঙ্ঘন করা হারাম যেহেতু ওয়াজিব স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন অন্যখানে বলেছেন সে যেন কোনভাবে না গ্রহণ করে নিষেধ করেছেন যেন তার চুল থেকে এবং চামড়া থেকে অর্থাৎ মানে পশম থেকে কিছু স্পষ্ট না করে এখানে রাসুল উল্লাধ করেছেন তাই কোথাও নিষেধ করেছেন কোথাও নির্দেশ দিয়েছেন এখান থেকে স্পষ্ট বুঝা যায় মূলত এই কাজটি এর পক্ষ থেকে নির্দেশ এবং এটি লঙ্ঘন করার কোন অবস্থায় যায় নেই ফলে ইমাম আবু মোহাম্মদ ইবরাজ মান্দুসি তিনি উল্লেখ করেন যে মূলত যারা কোরবানি করবে কোরবানি করার ইচ্ছা পোষণ করবে তাদের জন্য এই কাজটি ফরজ বাধ্যতামূলক সে বিরত থাকবে নিজের নখ কাটা থেকে এবং চুল কাটা থেকে যতক্ষণ পর্যন্ত সে কোরবানি করবে কোরবানি করার পর সেটাকে পরিপূর্ণ করবে সুপ্রিয় দর্শক এই কাজটি কিন্তু গুরুত্বপূর্ণ অধিকাংশ হালু তাহিক মাহকিক কলাম এক রাম রাসুল উল্লাহ আসলামের নির্দেশনা থেকে এটাকে আমাদের উপর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং ওয়াজিব কাজ হিসেবে সাব্যস্ত করেছেন তাই আমরা যারা কোরবানি করব তাদের বিধান হচ্ছে এমনটি এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই এটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যিনি কোরবানি করবেন যেমন কোন ফ্যামিলির পক্ষ থেকে যিনি একজন কোরবানি করে থাকেন তিনি শুধু এই কাজটি করবেন আর বাকি যারা আছে ফ্যামিলির সদস্য তাদের উপর এটা ওয়াজিব বাধ্যতামূলক নয় তাই যিনি কোরবানি করবেন তার উপরই এটি ওয়াজিব প্রসঙ্গ উল্লেখ করতে চাই অনেকে সেটাকে আরো এক্সটেন্ড করেন আরো বৃদ্ধি করেন বলেন যে না যিনি কোরবানি করবেন তিনি নৌকা এবং চুল তো কাটতে পারবেনই না তিনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না তারপরে তিনি তোল ব্যবহার করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু বৃদ্ধি করার জন্য অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন এই মর্মের আসল উল্লাহ কোন নির্দেশনা পাওয়া যায়নি বরং তিনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন এই বিষয়ে হেকমত কি সেই বিষয়টি আহলে আদিসগণ আলোচনা করেছে ইমাম নবী রহমতুল্লাহ রায় সোহেম মুস্তেমের মধ্যে বিষয়ে উল্লেখ করেছেন হেকমতের মধ্যে একটি হেকমত কেউ কেউ বলেছেন মহরিন ব্যক্তিগত এহরাম করার পরে যেমনি ভাবে আল্লাহ হাব্বুল আলমিনের জন্য এই কাজগুলো থেকে বিরত থাকেন আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক মহরিমের মতো যিনি কোরবানি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বা ইচ্ছা পোষণ করেছেন তিনিও যেন মুহরিমের মতো আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে এই নির্দেশনা দিয়েছেন এবং রবীন্দ্র আরো উল্লেখ করেন তিনি বলেন মূলত এখানে এটাও একটা হেকমত হতে পারে যে আল্লাহ সুবাহ আল্লাহর বান্দা যখন আল্লাহ হাবুল আলমিন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকে আল্লাহ হাবুল আল্লাহর বান্দাকে সম্পূর্ণরূপে জাহান্নাম থেকে আল্লাহ সুবাহ তাকে মুক্ত করে দেন যাতে করে জাহান্নাম থেকে সে পরিপূর্ণরূপে সকল দিক থেকে নিজেকে মুক্ত করতে পারে এই জন্য তাকে আল্লাহ হাব্বুল আলমিন এই নখ এবং চুল কাটা থেকে নিষেধ করেছেন আল্লাহর বান্দাকে পরিপূর্ণরূপে যাতে আল্লাহ সুবাহন তালা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণভাবে মুক্ত করতে পারেন হেকথ যাই হোক না কেন আল্লাহ নবী ইসলাম যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের জন্য এটি করণীয় তাই যারা কোরবানি করবেন তারা এই জিনজ মাসের শুরু থেকে আরম্ভ করে এক তারিখ থেকে আরম্ভ করে কোরবানি করা পর্যন্ত কোরবানির পশু জবা করা পর্যন্ত তারা এই বিধান ফলো করবেন অনুসরণ করবেন এবং তারা নিজেদের নখ এবং চুল কাটা থেকে অথবা পোষণ কাটা থেকে বিরত থাকবেন আল্লাহ সব তালা আমাদের সবাইকে এই আমলটি করা তফিক দান করুন সুপ্রিয় দর্শক ইনশাআ আল্লাহতলা আরেকটি বিষয় নিয়ে আরেকবার কথা হবে আজকে এখানে শেষ করছি ও আখর দাওয়ায়না আনিল হামদুলিল্লাহ